ডাব্লিউএসআইএস ফোরাম ডাব্লিউএসআইএস ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং ইন্টারনেটে চলমান কাজকে সহস্তর করার জন্য যা জাতিসংঘের টেক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস অর্জনে অবদান রাখতে পারে আইটিইউ ইউএনডিপি এবং ইউএনসিটিএডি প্রতি বছর একটি মাল্টিস্টেক হোল্ডার ইভেন্ট আয়োজন করে যেটি চেয়ে ডাব্লিউএসআইএস ফোরাম নামে পরিচিত এটি অ্যাকশন লাইন ফ্যাসিলিটেটরদের পরামর্শ সভার উপর ভিত্তি করে গঠিত এই ইভেন্ট স্টেকহোল্ডারদের মধ্যে যোগাযোগ সহস্তর করার জন্য চমৎকার নেটওয়ার্কিং সুযোগ প্রদান করে এবং এর মাধ্যমে ডাব্লিউএসআইএস এর ফলাফল বাস্তবায়নের অগ্রগতিতে কার্যকরভাবে অবদান রাখতে সহায়তা করে